وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاةِ أَعْمَالِنَا مَنْ يَهْدِ اللَّهُ فَلَا أُوْضِلَّ لَهُ وَمَنْ يُضِّلْهُ فَلَا هَادِيَ لَهُ ولا الله. لا خالفة الا الله ولا مالك الا الله. لا محي الا الله ولا مميت الا الله ولا م الله وان اشهد ان سيدنا وصمدنا وحبيبنا ومولانا محمدًا عبد ورسول <تصفيق> الذي علمه الله أحسن ما وأذبه الله فأحسم تأذيباً ثم بعثه الله إلى الناس معلماً اللهم فصل وسلم عليه وعلى آله وصحابه وأزواجه وزرياته وأهل بيته ওলা মাই উমাটিহি ওই মিলতিহি ও أَجْمَعِينَ أَمَّا بَعْدُ আজি بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ স্মেলো না القرآن. خلق الإنسان علمه البيان. صدق الله مولا رسول الله صلى الله عليه وسلم إنما بعزت معلما وصدق رسوله النبي الأمي الكريم কলমিন শীনশি রে না তলমিন ইন্ সমীহ কে নব হা হিন্দু শতা মুসলিম হম ও সারা যাহা দুনিয়া কেত কুদে পলা ঘর খুদা কম উম দিল সে ডে আয়সা হু অন্তহা হাম এই দেখা আসামি মকতর হজরতের সদরে জলসাম গেরামী কদর হাজরা গেরাম সমাবেত সর্বস্তরের ধর্মেরা মহানের অপরিস আল্লাহর আলমিন আমাদেরকে আজ তিস জানুয়ারি দুই হাজার সতেরো ইংরেজি শিক্ষা প্রতিষ্ঠান এই মহতি আর্জিম সালানা জলসায় আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন এই আমরা সবাই মহানের শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ কথা শুরু করার আগে আমি আপনাদেরকে একটু অনুরোধ করব। যে সমস্ত দাঁড়িয়ে আছেন আমার তো বুঝে আসে না মানুষ দুই কিলোমিটার রাস্তা যদি যাওয়ার জন্য বাসে উঠে তো বসার জন্য সিট তালাশ করে কারণ দাঁড়াই থাকতে কষ্ট দেখলে মনে হয় উনাদের কাছে বসতে কষ্ট লাগে দাঁড়াই থাকতে আরাম লাগে এটা কি উল্টা না কথা হলো আপনারা মনে দেশে মহিলারা তরকারি লবণ বেশি সবটুকু তরকারি খাইয়া টেস্ট করে না একটু জোল আঙ্গুরের মাথায় লাগাইয়া জিবায় লাগাইয়া দেখে হইল না। আমার যে সমস্ত এরা যারাই থাকেন আমার মনে হয় উনারা শ্রোতা হইয়া আসেন না করার জন্য উনারা আমি ওনাদেরকে অনুরোধ করি জীবনে কত রাত কত জায়গায় নষ্ট করলেন সিনেমা দেখি ফিল্ম দেখি ক্রিকেট খেলা দেখি এমন কি রমজান মাসে হতো এমনকি সময় ক্রিকেটেরা শেষ রাত্রে খাল রাখার জন্য সেই মুসলমানের সন্তানরা মাহ পিলের মধ্যে একটু বসে দেখে না যে ভালো লাগে কি লাগে না শুরু থেকে দাঁড়াই থাকবেন কেন বসেন ভালো লাগলে বসবেন শুনবেন ভালো না লাগলে উঠে চলে যাবেন কাউকে দাঁড়াব নাই তো যে আপনাকে কারো থেকে পাশ নিয়ে যাইতে হবে ভালো না লাগলে চলে যাবেন শুরু থেকে দাঁড়িয়ে থাকবেন কেন একদম প্যান্ডেলের বরাবর চার পাঁচজন মানুষ আপনার কাছে এটা কোরআনের মাহফিল কিসের মাহফিল আমরা কত লাথি মারি কেউ চুমা খায় কিন্তু অল্প দামের কাঠ কোরআন শরীফের রেহাল বনে একটু পায়ে লাগিয়ে মানুষের চুমা খায় কত দামি দামি কাপড়ের জামা কত পাও লাগে কেউ চুমা খায় না আল্লাহ বলেন হে আমার বন্ধাগণ তোমরা যদি আমার কোরআনের সাথে এরকম সম্পৃক্ত হইয়া যেতে পারো তো দুনিয়া এখেরাতে আমি তোমাদের সম্মানী বানিয়া দেব তুমি আমার আশেখ হইয়া যাও আমাকে মাসুব কমাও আর আমার মহবতে আমার নিদর্শন গুলা লইয়া তুমি চটপট চটপট করতে থাকো আমি আমার আমি স্মরণ করার জন্য আমরা তো একজনের আশেক বলতে পারি না একজনের প্রেমিক বলতে পারি না যদি একজনের প্রেমিক বলতে পারতাম সারা জাহানের প্রেমাসপদ হইয়া যেতে পারতাম আমাকে যারা বসা আছেন লাভবান হয়েছেন না ক্ষতিগ্রস্ত হয়েছেন মাহফিল আইসা লাভবান হয়েছেন কার আছে মাশাল হাতন আমার যে সমস্ত ভাইয়েরা আপনারা তো আসছেন যে একটু হয়েছে এই মানুষগুলা রাস্তায় রাস্তায় ঘুরা ঘুরি করতেছে লাভবান হইছে না ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু মজার বিষয় হলো ক্ষতিগ্রস্ত এটা বুঝেও না যদি আমার কথা বিশ্বাস না হয় তো উনি আপনাকে উত্তর দিবেন ফের ফের করিও না আমি তোমার থেকে কম বুঝি না বেশি বুঝে কি বেশি বুঝে এই জাতীয় ঘটনাও শুনছেন অসুবিধা নেই যখন কোনো কথা বার কানে লাগে गुरु बजारे ना अंतल रसिद কোন অঞ্চলে আট আনা রসিদ দিতে হবে এখন বেঁচুর খেয়াল হলো বেঁচু এই আট আনা রসিদ দিবে না তো বাঁচবে কিভাবে এই বুদ্ধি প্লাস্টিকের বস্তা একটা সংগ্রহ করছে সম্রঘরা ছাগলিটাকে খোঁজা করি প্লাস্টিকের বস্তার মধ্যে ঢুকাইছে লুকাইয়া টাইট করি মুখ বন্ধ করছে এইবার মাথার উপর লইয়া হাঁটা শুরু করছে রাস্তায় রাস্তায় মানুষ জিজ্ঞেস করে বেচুল তোমার মাথায় কি কয় ফের ফের করিও না তোমরা বুঝবা না বেচুল আছে বেচুল তালে আর মানি যা কিছু বোঝে বেচুই বোঝে আর কেউ কিছু বোঝে না এখনছে আরো মুখ বন্ধ করা এর মধ্যে ছাগল জিন্দা মুরগা কয় মা তুমি মনে হয় পাগল হয়ে গেছ মরা ছাগল কেউ মাথায় নিয়ে হাটে পাগল আপনারা পরীক্ষা করে দেখবেন আমি পরীক্ষা করছি আমি আমাদের আত্মীয়র মধ্যে একজন পাগলকে চিকিৎসার জন্য কুমিল্লার এক মেন্টাল হসপিটালে নিয়ে আমরা চারজন পাগলটাকে আমরা চিকিৎসা করার জন্য আর সে কাজ বলে পাগল সে বলে একদম ভালো দেখছেন আপনাদের এখানে কোনো মেন্টাল রুগী যদি থাকে আপনারা ওই রুগীটাকে সামনাসামনি পাগল বলে দেখবেন সে উত্তর দিবে আমি পাগল না তুই পাগল তোর চোদ্দিত বুদ্ধিজীবী নামের কতগুলো পাগল আছে নিজেরা যে পাগল সেটার খবর রাখে না নামাজি ফরেজা নে আলমা মুসলমানদেরকে মনে করে পাগল একটু ঘরে বুঝবেন কেমনে পাগল এই বুদ্ধিজীবী নামের তথাকথিত এখন মারে কয় পাগল মায় এক বাবা আমি পাগল হইলেও হইলাম তুই পাগল হইলেও হলি আগে বস্তাতার মুখ সাগলটা বাহির কর দেখা যাক জিন্দারা ঢুকিলি কেন এরপর আবার মুখ বন্ধ করলি কেন কত টাকা দিয়ে খরিদ করছ বলে আড়াই টাকা দিয়ে খরিদ করছি তো মা বলে আড়াই টাকা এখন সর্বনাশ হইয়া গেল না তুমি বুঝতে না আড়াই টাকা গেলেও গেছে নাচানোর জন্য আড়াই টাকার সাগরটাকে মারছে মাইরা এখন আবার কয়েক আড়াই টাকা গেলেও গেছে আট আনা লাভ আছে বুঝে থাকলে বলুন আটানা বেশি না আড়াই টাকা বেশি এখন যে লোক আড়াই টাকা হারাইয়া আড়াই টাকা নষ্ট করিয়া না পাগল এই কথার সাথে যদি কারো থাকে তা আপনি একটু হাত উঠে দেখান তাহলে আমি বুঝব আমার মা মধ্যেও বেসু একজন আছে থেকে আটাকে যে প্রধান্য দে আড়াই টাকা হারাইয়া আটা না পাচাইয়া যে নিজেকে লাভবান মনে করে এই লোকটা আসলেই পাগল এর মধ্যে আমরা সবাই সম্মত ঠিক আছে তো ঠিক আছে তো কিছুক্ষণ পরে গায়ে পড়তে লাগলে কোন ও বাসা বুঝতেছেন আট আড়াই টাকা থেকে কম কিন্তু তুলনাহীন না কারণের এক অংশ এক পঞ্চমাংশ আমাকে একটু বলেন ব্যয় সুখ শান্তির তুলনায় ব্যাসের আরামায়স এর তুলনায় দুনিয়ার সুখ শান্তি আরামায়স কে কয়েক ভাগের এক ভাগ বলা যেতে পারে আচ্ছা আপনারা এত বলবেন আমি বলি আপনারা আমাকে হ্যাঁ নাগের একবার হ্যাঁ বলেন সবাই বলেন না কতগুলা মুসলমান আছে সেইটাও বুঝে না না না দুনিয়ার সুখ শান্তি এক হাজার ভাগের একবার হা না না এক লক্ষ ভাগের একবার এক কোটি ভাগের একবার বুঝা যায় এখন ঠিক আছে সুখ শান্তির সাথে দুনিয়ার সুখ শান্তি তুলনাই করা যায় হ্যাঁ যদি ঠিক হয় তাহলে এবার বলেন যদি বেসু। মাত্র আটা না কে আড়াই টাকা থেকে বেশি বোঝার কারণে পাগল সেগ্রস্ত হইয়া থাকে সর্বসম্মতিক্রমে তথাকথিতা যারা শুধু দুনিয়ার না দুনিয়ার সুখ শান্তির চিন্তা করে ব্যয়সের সুখ শান্তির চিন্তা করে না শুধু ব্যবসা বাণিজ্য বুঝে নামাজ বুঝে না শুধু রাজনীতি বুঝে নামাজ বুঝে না তথাকথিত এই বুদ্ধিজীবীরা আসলে বুদ্ধিজীবীরা পাগল যে বলবেন না হে বেসাকিজি আসলে বুদ্ধিজীবীরা পাগল পাগল শুধু পাগল নয় পাগল এই পাগলের বাচ্চারা আবার একগার তিনগার নামাজই মুসলমানদের কি করে পাগল নাম বেয়েরা যার পর নাই বোকামি এর চায় বোকামি এর চায় ভাগলামি এর চায় আর হইতে পারে না এই জন্য আমি বলি এটা বেসুমার্কা বুঝ কথা নাই. বুঝা হয়েছে আপনাদের ওই বাইজন আপনারা দাঁড়াই রয়েছেন কেন কেন দাঁড়াই রয়েছেন আমার মাহ ফিলে পারে না যদি আমি আপনাদের সামনে আল্লাহকে পবিত্র গেলামের বহুল পরিচিত সুরা সুরাতুর রাহমানের শুরু থেকে ছোট্টা হাদিস শরীফ তথা বড় একটা হাদিসের একটা অংশ আপনাদের সামনে পাঠ করছি আলোচনায় সবাই বুঝার সুবিধার্থে আমি হাদিস শরীফের দিক থেকে আলোচনা মনোযোগ আছে নাকি আপনারা যদি আমার সাথে মুখের মধ্যে মাতৃভাষা নোয়া খেলিয়া আর আপনাদের মুখের মধ্যে মাতৃভাষা ছিলে কি আমি তো তুর্কি ভাষা জানি না যার কারণে মনের ভাব পরিপূর্ণভাবে ভাবে বন্ধুর কাছে ব্যক্ত করতে পারি না কত ভালো হইতো যদি আল্লাহ আমার জিজ্ঞার মধ্যে আমার বন্ধুর জিজ্ঞাটা আমার মুখের মধ্যে স্থাপন করে দিতেন বন্ধুর ভাষা আর আমার বাসা যদি তাহলে আপনারা চুপ করে বসে থাকতেন আর আমি শুধু অনর বলেই যেতাম জিজ্ঞাসা করতাম না আপনারা বুঝতেছেন কিনা আপনারা যদি একটু মাঝে মাঝে মাতেন মাঝে মাঝে বুঝছেন নিচু কিছু ভারি একেবারে ভারি না দেশ তা না সতেরো আঠারো বছর হয়ে গেছে না এই জলসা ছাত্রদের সামনে বোখারি শরীফ লইয়া বসিত আমি ইচ্ছে করলে ইনশাল এই জলসাকে হাতিসের ক্লাসে বোখারি শরীফের ক্লাসে সম্ভবতাই গেলাম সাথে আমার বন্ধুরা ছিল চারজন সবাই পড়ালো চারজন তো ভজনের পরে রাজা এক দশের গেলাম দেখলাম ডেকে নিয়ে গেলাম আসেন এক জায়গায় যাবো বা মসজিদ নবির সুপায় রা দেখি মহাশাল একদম খালি তা আমার স্বামীদেরকে আমি এরকম সামনে বসাইলাম তেরো জনকে বসাইয়া বললাম ভাই এইটা হল ইসলামের ইতিহাসের দ্বিতীয় এবং সার্বিক ভাবে ইসলামের ইতিহাসের দ্বিতীয় কৌমি মাদ্রাসা এই জায়গাটা এইখানে হুজুর জমরাতুল মহাজের আমার থেকে রসুল আক্রম সাল ইসলাম পর্যন্ত সনদ প্রয়ান করিলাম ইমাম বোখারি রহমতুল্লাহ পর্যন্ত আমার থেকে ইমাম বুখারি রহমতুল্লাহামা এই বাড়লাম পড়ি ইমামি রহমতুল্লাহ যে চমৎ পড়ছেন সেই চমৎ পড়লাম সেই সময়ের সাথে একটা আমাদের দাদা উস্তাদ উপমহাদেশের সিংহ পুরুষ শেখুল আরবি আজম শেখুল ইসলামা হজরত মদনী রী রাহ আলাই রসুল্লাহ বলতেন না বলতেন রওজার দিকে এরকম ইঙ্গিত করে বলছিলাম রওজা কারণ আমার সন্দেহ নেই রহমতুল্লাহ যেটাকে বোখারি শরীফের মধ্যে আনছেন এই কথাটা আমি আপনাদেরকে এই জন্য বলতেছি যে আজকের এই মাহবিল পরিণত হয় আপনারা আমার মুখে মুখে বলবেন আর হাফিসটা মুখস্থ করে উঠবেন যারা পারবেন তারা আজকের কয়টা শব্দ তিনটা শব্দ ইন্নামা শব্দের অর্থ হলো নিঃসন্দেহে বহিস্তু শব্দের অর্থ হলো আমি প্রেরিত হয়েছি শিক্ষক হিসাবে ঠিক আছে নিঃসন্দেহে আমি প্রেরিত হয়েছি অর্থাৎ নিঃসন্দেহে আমাকে আল্লাপা দুনিয়াতে পাঠাইছেন মহাল্লিমান শিক্ষক পা রসুল্লা সাল্লামা বহিস এর দ্বারা প্রমাণিত হয় দুনিয়াতে যত পেশা আছে যত সবর আছে আমাদের দোষাবাদ যদিও বর্তমানের কিছু দুর্নীতিবাদ শিক্ষক এই পেশাটাকে কলুষিত করে ফেলছে শিক্ষকতার মধ্যে দুর্নীতি গইয়া শিক্ষকতা পেশাটাকে কি আমাদের প্রিয় অভিহাজ কিনা জি ওরে বাবারে দুনিয়ার समस्त জ্ঞানী জেরাফাPrimitive itihasher sutonalagna theke prithibi dhonsa howa porjonto eto boro gyanie Allah asmaner niche ar jominer upore napoyeda hoyche na poyeda hobe wala rasulullah right. sallallahu right. alaihi wasallam uti duilmal awwaleena wal akhireen লিখতেছেন এই ছোট্ট টুকু বাণীর মধ্যে কমপক্ষে উম্মতের জন্য পাঁচটা বিষয় বোঝার আসে এক নম্বর বিষয় একজন শিক্ষক শিক্ষক পারে না। কেন আপনাদের সন্তান আছে না আপনারা কতগুলা সন্তানের বাপ না আমিও তো সাতজন সন্তানের বাপ আমি যে কতগুলা সন্তানের বাপ হইলাম আমারও একজন বাপ আছে না বাফুলতে পারে না কারণ যারা অবৈধ সন্তান হইতে হয় আমার ভাইয়েরা দোষটা আবাব যে শিক্ষক যারা শিক্ষক যারা সন্তান কাকে বলে বুঝেন আপনারা যারা সন্তান যার বাধের পরিচয় নাই যে শিক্ষক তার শিক্ষককে এই পরিচয় দিতে ওই শিক্ষক শিক্ষক তার জ্ঞান সমাজের একটা না সন্তান যদি পরিচিত হয়ে যায় তো তার কথা মানুষের কাছে গ্রহণযোগ্য হয় না তার কথা মানুষের কাছে গ্রহণযোগ্য হয় না কথা বলতে গেলে মানুষ ভিকা কথা বন্ধ করে দেয় থাকা আমার বাইরা কোন জ্ঞানী যদি শিক্ষকের পরিচয় দিতে পারে বর্তমান দুনিয়াতে এমন কিছু ইসলামিক আবির্ভাব হয়েছে ফর ফর ফর ফর কুইয়া পুরান পাহা অত নম্বর আয়াতে আছে পোখারি শরীফের এত নম্বর খে সর্বসাধারণ বিরাট স্কলার আসলে এই জ্ঞান সে থেকে অর্জন করছে শিক্ষকের পরিচয় দিতে পারে না এই জন্য এই অবৈধ জ্ঞান গ্রহণযোগ্য হয় না কথাই কথা শুনেন একটা একটা ইনশাল বিশ্লেষণ আসলে বলবো একজন শিক্ষক শিক্ষক হওয়ার জন্য উনার কম পক্ষে একজন শিক্ষকের প্রয়োজন আছে না আমার নবী মোহাম্ম আছে একজন শিক্ষক শিক্ষক হওয়ার জন্য উনার কিছু ছাত্রের দরকার আছে ছাত্র না থাকলে আমার নবীর পাঠ্যপুস্তক টা কি এই কথাটাও আমাদের জানার দরকার আছে নম্বর চার একজন শিক্ষক শিক্ষক হওয়ার জন্য উনি যে পাঠ্যপুস্তক পড়াবেন একটা সুনির্দিষ্টের উপর একটা বিষয়ের উপর রচিত হইতে হয় আমার নবীর নম্বর পাঁচ একজন শিক্ষক শিক্ষক হওয়ার জন্য একটা শিক্ষা একটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন আছে আমার নবী কোন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হয়ে আসছেন প্রতিষ্ঠানের নাম কি সেই শিক্ষা প্রতিষ্ঠানটা সরকারি না বেসরকারি ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল কেছিলেন সেটার ব্যয় ভার কিভাবে বহন করা হতো ছাত্ররা কোথাক থেকে খেত কিভাবে খাদ্য সরবরাহ হতো এই জাতীয় জিনিসগুলা আমাদের জানার দরকার নম্বর আমরা তো জানি নবীজি উমনি নবী দুনিয়ার কোনো শিক্ষকের সামনে বসেন নাই দুনিয়ার কোনো শিক্ষক থেকে শিক্ষা অর্জন করেন নাই এই অশিক্ষিত জিজ্ঞেস করলাম শিক্ষক হওয়ার জন্য শিক্ষিত যে হয় আপনি তো শিক্ষিত না আপনি তো দুনিয়ার বসেন নাই দুনিয়ার কোন শিক্ষকের থেকে শিক্ষা অর্জন করেন আল্লাহ আমার হওয়ার মানি জ্ঞান শূন্য হওয়া নয় উম্মি হওয়ার মানি জ্ঞান শূন্য নয় তোমরা বনে করেছ আমি উম্মি এই কথার অর্থ আমি জ্ঞান শূন্য আমি জ্ঞান শুন্য নয় আল্লাহ করেন দুনিয়ার মানুষেরা আল্লাহুল আমাকে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানব জানব হাইবান জানওয়ার আমাকে সামনে বসাইয়া ছাব্বিশ হাজার বৎসর ওর আমি কালিমের জাহেরিয়া তালিম দিয়েছেন আল্লাহ রব্বি ছাব্বিশ হাজার বৎসর আর ছাব্বিশ হাজার বৎসর আমাকে রিজার্ভ রেখেছেন সময় মত পৃথিবীবাসী মানুষের জন্য তাহার স্বভাবের মধ্যে তাহার স্বভাবের মধ্যে দুনিয়াল দুনিয়াল আমাকে আল্লাহাক যেই পরিমান জ্ঞান দান করছেন সেই পরিমাণ জ্ঞান পৃথিবীর ইতিহাসের সূচনা থেকে পৃথিবীর শেষ হওয়া পর্যন্ত আর কাউকে আল্লাহ এতগুলা জ্ঞান দেন না আল্লাহ জানাবিগন আল্লাহ প্রথমে বললেন অপরিস দয়ালু রহমান যার রহমতের কুল কিনারা নাই এই রহমানে কি করছেন এক নম্বরে আল্লা কোরআন কোরআন শিক্ষা দিয়েছেন তারপরে বলতেছেন খালাকাল ইনসান মানুষ সৃষ্টি করেছেন আবার তোমরা আগে যদি আল্লাহ কোরআন পরে মানুষ সৃষ্টি করলেন যদি সৃষ্টি পরেই হইয়া থাকে তো আগে কোরআন শরীফ তাহলে কাকে দিলেন বলার তো দরকার ছিল আর রাহমান খালাকাল ইনসান আল্লাহুল কোরআন তোমরা আল্লাহুল এভাবে বলার দরকার ছিল আল্লাহাদ এভাবে না বলি আগে বললেন আল্লা মালকুর তারপরে বললেন খালাকালী ইনসান কেন তোমরা বুঝো না তখলিকে ইনসানের সূচনা হয়েছে আদম থেকে আর আমাকে যখন তালিম দিয়েছেন তখন মধ্যে অস্তিত্ব ছিল মানুষ সৃষ্টির আগে আল্লাহাক আমাকে কোরআন তালিম দিয়েছেন এই জন্য আল্লাহাক আগে বলছেন আল্লা কোরআন পরে বলছেন খালা কালিন আমার ভাইয়ের দোসাহ বুঝে থাকলে বলুন কথা শেষ সংক্ষেপ যদি লম্বা করতে যাই আমি শেষ পর্যন্ত পৌঁছাইতে পারব আমার ভাইয়ের নম্বর দুই একজন শিক্ষক শিক্ষক হওয়ার জন্য ওনার কিছু ছাত্রের প্রয়োজন আছে কিনা হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক হয়ে আমার দেহের আজ সাহাবা মনোযোগ আছে কি থেকে ছেলে যদি চারজন থাকে দেখা গেছে দুইজন আঙ্গুরা মোহাম্মদপুর মাদেশা থেকে কাসেম থেকে অমরপুর মাদেশা থেকে টাইটেল আর বড় আলেম মহাদেশ মত আর দুইজনে নামাজই কি করে না এরকম হয় না না হয় আমার ভেব এরকম হয় একটা মাদ্রাসের মধ্যে যে সমস্ত ছাত্র এই ছাত্র আর কিছু ছাত্র থাকে আবার আমার ভাইয়েরা দোষ শিক্ষক মহোদয় ক্লাস করার জন্য ক্লাস এসেছে কিছু ছাত্র তো টেবিলে বসা আছে শিক্ষকের থেকে পাঠ নেওয়ার জন্য আর কিছু ছাত্র আমাদের বাংলাদেশে তো শিক্ষক মহোদয় ক্লাস করার জন্য গেছে কতিপয় ছাত্র সারের সামনে সারের ক্লাসরুম তালা লাগাইয়া শিক্ষক মহোদয় ক্লাস করার জন্য গেছেন প্রতিপায় ছাত্র সারের সামনে আর প্রতিপয় ছাত্র মাঠের মাঝখানে সারকে আক্রমণ করিয়া রিয়া এমন পিটানি পিটাইছে একেবারে মারিয়া ইঁদুর বানাইয়া দিছে ইঁদুর আমার ভাইয়েরা দোষেরা আমার সাহবাব দেখছেন এদেরকে কি আপনারা বাধ্য ছাত্র বলবেন না ছাত্র বলবেন নাফরমান ছাত্র নীম সালি আসালামকে আল্লাহ সমস্ত মানুষের জন্য তাদের নাম আবু বকর অমর ওসমান আলী আর এক পাক রসুল সালামের শিক্ষকতা স্বীকার করে নাই না পরিণত হয়েছে তাদের নাম আবু জাহেল আবু রাহাশা এরা না শেতা আরেকের নাম তা এক বাঘের নাম সরাসরি আর এক বাঘের নাম পরক্ষ আমার সাল্লাহামের প্রত্যক্ষ ছাত্র স্বারাশে ছাত্র ফেলা ববেল� 8 স্বাই লুাশে স্বা স্বা রাসে, বলা হয়। এই য়াস শ্বার মধ্যে 1.7 ক্লাস Arihocillis 8 ক্লাস 17 одদneys itadren begin 13 १ rév Samstr о 1st class piram masterast, 1.7 iq El Tahanqillis 880. phi f4 his P4 iwanista 1 প্রথম শ্রেণীতে প্রথম আর প্রথম শ্রেণীতে দ্বিতীয় আলমান ইসলাম রয়ে গা তুমি আদালত মে তে নাম রেগা ফারুক ইসলাম রয়ে रहेगा দুঃখের সাথে বলতে হয় বর্তমান দুনিয়াতে এমন কিছু মুসলমান আছে এমন কিছু মুসলিম নেতৃবৃন্দ আছে এমন কিছু ইসলামের ঠিকাদার আছে যারা রসুল আজম সালামের প্রাণ এই দুই খলিফাকে মুসলমান মনে করে না এই দুই খলিফাকে মরসাদ মনে করে এই দুই খলিফাকে মনে করে আমার বেহরা দু সাহবাব শুধু এতটুকু নয় নবীজির পরিযার টুকরাই বাচ্চা বদমাস এক জায়গায় লিখছে যদি কোন মানুষ স্ত্রী মিলনে দুর্বল হয় স্ত্রী সহবাসে দুর্বল হয় যৌন ক্ষমতায় দুর্বল হয় তো স্ত্রী মিলনের আগে আবু বকর আর অমরের কারণে তার মধ্যে আর কি স্ত্রী মিলনের দুর্বলতা থাকবে না বুকে হাত দিয়ে আমাকে না। আবু কথা যদি না বলা হয় তো নিজের ইসলাম থাকে না এই জন্য আমি বলবো কাফের কাবের এই জন্য আমি বলবো কাভের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 শত কিছু মুসলমান ভাইয়েরা খুবই সমালোচনা করলে তাদের মনে কষ্ট দেয় আমি বলবো তোমার কাছে ীর মর্যাদা আবু বছর থেকে যদি বেশি হয় আমার কোনো কম্বুল কিরা বলেন কমল মমিন কিরা বলেন আমার মুনাফে রাখছে না আয়েসার চরিত্রের দিকে সেই আয়েশাকে এই আয়েশাকে রয়েছে আমার মা আয়েসা নাকি ক্ষতি আমার মা আমার নাকি বিশ্বাস হয় কোন মানুষ কয় হুজুর এই কথাটা ছাড়া বয়ান নাই না এই কথাটা ছাড়া আর বয়ান নাই আমার ভাইয়েরা বর্তমান দুনিয়াতে মুসলমানের বিরুদ্ধে খ্রিস্টানের বিরুদ্ধে যত ষড় হতেছে কোনো না কোন ভাবে সেটার সাথে চাদর ফেলুন শিয়া খ্রিস্টান এবং মুসলমানদের সেই ক্ষতি করতেছে বিশ্বব্যাপী অন্য কেউ সেই ক্ষতি করতে পারতেছে আপনাদের আমাদের চোখ কার মাধ্যমে আসছে আবু বকরুল আর উম মাধ্যমে কার মাধ্যমে আবু বকরলে এই খুবই কাশালের মধ্যে লিখছে আমি আমার দুটো সাক্ষী যদি আমি নিজের চোখে না দেখতাম তাহলে আমি নিউজে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ছি শুরু থেকে শেষ পর্যন্ত কামিয়া সাফিয়া কুতুব খানায় আমি দুদিন নিজে পড়ছি শুরু থেকে শেষ পর্যন্ত এই কম বক্তিম মুসলমান তোমাদের গায়ে রক্ত নাই তোমাদের রক্ত হয় না ভূত কি খিফা লিখছে বিশ্ব মুসলিমের এই ইসলামের গোড়া কোথায় ইসলামের ভোরের কোথায় নবী ছাত্রদের মধ্যে শ্রেষ্ঠ ছাত্র আবর এই জন্য জামায়াতের একই যার অংশ তো সকলাইন গোটা উন্নতের মধ্যে শ্রেষ্ঠ উন্নত আহ যে শুধু এই উন্মতের জন্য নয় বরং আজ্লা আবুল বকালিক আর ছাত্র হইলো মধ্যস্থা মধ্যস্থার মাধ্যমে আমার বাইরা ধস যেমন আমি আপনার উদাহরণ দিয়া বুঝাই হাজার ইমাম আবু খানি বা রহমা কুদুর ফাতহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাত্র উমা আছে মাদ্রাসা আছে নাম আমা ফিদনে wale রাদিয়াল্লাহু আনহু আমা ফিদনে মালিক রাদিয়াল্লাহু আনহু হুজুরে পাঠালামু হজরত উদাহরণ দিলাম এই তিনজন হজরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইমাম আবুজুর আর আহমদুল্লাহ আলাই ইমাম আবুহানিবার আহমদুল্লাহ তিনজন হুজুর পাঠালামের ছাত্র একটা একটা মধ্যস্থার মাধ্যমে আবদুল্লাহ নোবার হুম ইফান দুইটা মধ্যস্থায় এক মধ্যস্থার নাম আবু হানিফা আর এক মধ্যস্থার নাম আনসিমালে কয় মধ্য শ্রদ্ধা দুই মধ্য শ্রদ্ধায় আব্দুল্লাহ মোবারক রহমদুল্লাহ আমার ছাত্র আমার বেহরা এক রহমতুল নাম আবদুল তিনটা মধ্যায় হাজারতে রহমতুল ছাত্র ইমামি রহমতুল্লাহরে ছাত্র সাহিত্য মাধ্যমে সাহিত্য মাধ্যমে ইমাম এক্লাহ এই রহমতুল্লাহের কি ছাত্র আমি আপনাদের আমি আমার ভাইয়ের সহাব আমি আপনাদেরকে বলবো উমরপুর মাদ্রাসায় যে ছেলেটা কুদুরি পড়ে যে ছেলেটা নুরা পড়ে যে ছেলেটা মারামুতা পড়ে আমার ভাই হবার আগে আমি আপনাদেরকে বুঝাই আদম আল ইসলাম আমাদের কি আপনার আদম ইসলাম আমাদের কি একজন মানুষ দুইজনের সন্তান কেমনি হয় জন্মদাতা আপনারও সন্তান আদমের সন্তান বোঝা গেল জন্মদাতা আপনার সন্তান সরাসরি প্রত্যক্ষ পর্যন্ত সারা আর হাজার সন্তানের মধ্যস্থানের মধ্যস্থায় আমি যদি আদম সন্তান হইতে পারি মাত্র সাতত্রিশ থেকে আটত্রিশটা মধ্যস্থতার মাধ্যমে ওমরপুর মাদ্রাসার ছাত্র এন মহানের ছাত্র হবে না বুঝতে পারছি দোষ আল্লাহ আমার ভেয়া দোষ আমাকে দিয়ে আমি উদাহরণ দিই আমাকে দিয়ে আমি উদাহরণ দিই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহমের ছাত্র ছাত্র হাফুল হাফিজ ইমাম আবু রহমতুল ছত্র শেখ রবিআ উনার ছ শেখ আহমদাসি রহমতুলিমার সতো শেখ আবু রহমতুল ونر <سؤال> ستر قطب الاسلام باني دار العلوم ديوبند حضرت مولانا محمد قاسم خان توبي رحمت الله عليه ونر ستر محمود حسن دروند دي رحمت الله عليه ونر ستر شيخ العرب والعجم سيد خدام احمد نو دي رحمت الله عليه ونر سيدي وصدي ومرشدي حضرت مولانا شاه سلطان احمد بهلوپور رحمت الله عليه ونر সম্পর্কে আলমদের সম্পর্কে ক্রিটিসাইজ করতে কুটুক্তি করতে মুখ সাবদান, জিবা সাবধান এরা মুকুটবিহীন সম্রাট এরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের ছাত্র আমার বেহরা দোসা বাপ ছাত্র নয় এরা পান করতে আশাবাদী হইয়া থাকো তাহলে নবীজির ছাত্রদেরকে পুরস্কার ছাত্রদেরকে কুটুক্তি করিও না এই আমার ভেয়া নম্বর একজন শিক্ষক শিক্ষক হওয়ার জন্য একটা বাক্য পুস্তকের প্রয়োজন আছে কিনা বলেন আমার নবী মোহাম্মদ রসুল্লাহাম যে পাঠ্য পুস্তকের শিক্ষক হইয়াছেন এই পাঠ্য পুস্তকের নাম কি কোরআন পড়ানে কোরআন বুঝতে হবে কোরআন বুঝানে হবে এরা খুব একসম মোহাম্মদুর রসুল্লা ছাত্র মোহাম্মদুরসুল্লা সামের কি ছাত্র আমার বাইরে তো নম্বর সমস্ত বই পুস্তা লিখিত বই আছে কিছু ইতিহাসের বই আছে কিছু গণিতের বই আছে কিছু বিজ্ঞানের বই আছে আমার ভাইয়েরা কিছু নাহর কিতাব আছে কিছু সারফের কিতাব আছে কিছু মাংতে কিতাব আছে কিছু উঁচু ফেকার কিতাব আছে কিছু রচিত মহুকি ও বেস গোটা পৃথিবীতে বর্তমানে যে জ্ঞান প্রচলিত আছে এই জ্ঞানটা দুই ভাগে বিভক্ত একটার নাম আঁকলে মাস আরেকটার নাম আঁকলে মানে যেই জ্ঞানের দ্বারা পরজীবনের পর উন্নত করা যায় পর উন্নতি সাধন করা যায় আমার বেড়া দোষ আবার উদাহরণস্বরূপ একজন একজন আল ইঞ্জিনিয়ারই জানে না করতে জানে না কিন্তু সে শিক্ষিত সেও জ্ঞানী আর যিনি একজন ইঞ্জিনিয়ার বিল্ডিং এর প্লান ইস্টিমেট করতে জানে কিন্তু গোসলের মধ্যে কয়েক ফর জানে না তিনিও জ্ঞানী তিনিও শিক্ষিত বোঝা গেল একজনের জ্ঞান আমার ভাইয়ের সাহবাব তুমি আর ঘর সাজাইলে লাভটা কি যে ঘর একদিন তুমি লাঠিমারি ছাড়িয়ে চলে যেতে হবে ইয়ে তোমার ইনা জনে এমন উড়ে গা তুলে পামি কি সজাওয়ট পারে আসলে ঘর সজা ফের ও বাজা ইন্ন কর আচরের সময় আল্লাপাকে তোমারে নিয়ে গেছে তুমি তো ঠিক মতো কিন্তু সেই ঘরের মধ্যে ডুবতে পারো নাই সেই ঘরের মধ্যে থাকতে পারো নাই এখন তুমি দুনিয়ার সাথে সাথে তোমার সুস্বিত থাকতো তাহলে কবরে শুইয়া শুইয়া পা উঠাইয়া সুখের বাসি বাজাইতে পারতা কিন্তু তুমি আব্বা কর শুধু ছেলেদের পাঠানো টাকা লুইয়া মকিয়া মকিয়া শুধু দুনিয়ায় সাজানোর তালে ছিলা কবর সাজানোর তালে ছিলা না দুনিয়ার মানুষেরা সাজানোর তালে পড়িও না দুনিয়ার বিল্ডিং সাজানোর তালে পড়িও না কামল করিয়া করিয়া সিজা দিয়া দিয়া তালাবাদ করিয়া করিয়া সত্যা করিয়া করিয়া তোমার কবর ঘরটাকে সুসজ্জিত কর আমার বেহরা প্রাক্তিক জীবনের জ্ঞান আর বড় জীবনের জ্ঞান আল্লাহ হাবিবসুল্লাহ সাল্লাহ আল্লাহ যেই কিতাবের যেই পাঠ্যপুস্তকের জ্ঞানের সমন্বের রচিতালীন এই জন্য এরা ট হইয়া যায় কিন্তু দুয়ারে কোনটা সূত্র করে ভরতে পারে না শিক্ষক হইয়া আমাদের না বেসরকারি ছিল এই শিক্ষা প্রতিষ্ঠানের নাম স্কুল ছিল না কলেজ ছিল না মাদ্রাসা ছিল আমার থেকে একটু শোনেন একদিন পরামর্শ করছেন পরামর্শ পরামর্শ বৈঠকের মধ্যে ইসলাম এই পঞ্চাশ জন নতুন সাহাবি নব মুসলিম ইনাদেরকে বলতেছেন হে আমার সাহাবিগণ তোমরা ইসলাম গ্রহণ করছ এখন ইসলামের তো কিছু করণীয় আছে এই শিখতে হবে কিভাবে এই করবা এই জ্ঞান আমি তোমাদের পঞ্চাশ জনের ঘরে ঘরে প্রতিদিন যাইয়া তোমাদেরকে এরম শিক্ষা দেওয়া এটা তো আমার জন্য কষ্টকর আর তোমরা যদি সবাই একত্রিত হইয়া আমার ঘরে উঠো তাহলে তো আমার জন্য জায়গা দেওয়া অসুবিধা পরিচালনা করি কি কি তোমাদের জানার দরকার শিক্ষা দরকার সেগুলা তোমাদেরকে শিক্ষা দেবে বুঝছেন মাদ্রাসা প্রতিষ্ঠার সূচনার আলোচনা আমাদের দুঃস্ব সবাইকে আমরা পরামর্শ মনে হয় আপনি আমাদেরকে শিক্ষা দিবেন এই প্রস্তাবে একজনে করছে সাথে সাথে নাকচ হইয়া গেছে সকলের মতামতের ভিত্তিতে কারণ কি তখন মক্কা শরীফের মধ্যে সরকার প্রধানের নাম ছিল আবু জাহেল আবু জেহেল হুজুরে পান সাল্লাহ ইসলাম জন্য শিক্ষা প্রতিষ্ঠান বানাইয়া দিবে এটা কল্পনা করা যায় কিনা কল্পনা করা যায় না অতএবা বিবেচনায় না করিয়া গেল যে আবু জেহেলের কাছে দরখাস্ত দিলেই আবু জেহেলের জন্য শিক্ষা অর্জন করার জন্য শিক্ষা প্রতিষ্ঠান করি দিবে না এবার হলো যে যারা করবে যারা শিক্ষা অর্জন করবে এরা নিজেরা নিজস্ব প্রতিষ্ঠা করতে হবে তো প্রথমে সে জায়গার পালা প্রথমে জায়গা কিনতে হবে এরপরে সেখানে ঘর নির্মাণ করতে হবে এর জন্য টাকার প্রয়োজন এই টাকা কোথার থেকে সঞ্চয় করা হবে এগুলা নিয়ে আলো লোক আবু জেলা কি বংশের দুটা শাখার একটা শাখার নাম হইলো বনি হাসান আরেকটা শাখার নাম হইল বনি মকজুম বনী হাসেন বোত্রের হুজুরে পান সাল্লাহ সেই গণিমুত্রের একজন ভদ্রলোকের নাম আল ইতনে আবি আর কম আল ইতনে আবি আর কোন প্রস্তাবের দরকার নাই কোন চিন্তার দরকার নাই কোন মনে সিদ্ধান্ত নিয়েছি আমার এই দুই দিনের জীবন একটা জিহ্ন কুটিরের মধ্যে যদি কেটে জীবন শেষ হইয়া যাবে খানা দিদামো খানি রো খাফেলা সকাল থেকে কোন টাইমে আপনি আসবেন আপনার ছাত্রদেরকে বলুন সেই টাইমে যেন তারা সবাই এই বাড়ির মধ্যে সমাবেত হয় এখন থেকে সেটা আমি মাদ্রাসা বানাইয়া তিনি এলেভেন শিক্ষা দেওয়া শুরু করছেন এই হইল ইসলামের ইতিহাসের প্রথম মাদ্রাসা বুঝে থাকলে বলুন সরকারি মাদ্রাসা না বেসরকারি আমার ভাই দূসা ভাব একদম সংক্ষেপে বলতে আমার স্বাস্থ্যে কভার করতেছে না এখান থেকে সময়। শরীফী হুজুরলেন এক পাশে মসজিদ নবীর সমতল বমি থেকে এক হাতের মতো উঁচু এক থেকে সোহাতের মতো উঁচু একটি বিটি বানাইলেন এই বিটি এটার নাম সুপাতিল্লু আমার ভাইয়েরা সাথে টাকা পয়সা ছিল এই টাকা পয়সা দিয়া টুকি টাকি করতো আর নিজেদের জীবন পরিচালনা করতো ফ্যামিলি মেনটেন করতো আর কিছু সাহাবি ছিল ওনাদের মদিনা শরীফের মধ্যে না सबसे बारी আর এখানে থাকিত আর পড়ি থাকিয়া হুদুরে পাক সালামের থেকে তিনি আলমের শিক্ষা অর্জন করতো এই মসজিদা হলো ইসলামের ইতিহাসের তৃতীয় কৌ বিভাদা আমার বাইরে চলত আপনারা হাবি শরীর দেখেন এই বস্তির সুপার সত্তর জঙ্গি ছাত্রের জন্য হুজুরে পাল সাল মসজিদ আজকে সুপার ছাত্রদের খানার ব্যবস্থা কি একজন সাহাবি দাঁড়াইয়া বলতেন এরসুলাল আমি দশ খানা পাঠাইয়া দেবো একজন দাঁড়াইয়া বলতেন এরসুল্লাহ আমি জনের পাঠাইয়া দেবো আর একজন বলতেন হ্যা রসুল্লাহ আমি বিশ জনের পাঠাইয়া দেব। তাদের জন্য বিশ জন আর তিরিশ জনের কোনো ব্যবস্থা নাই তসুল্লি ও বলেন হেসার রাম খাবারের ব্যবস্থা হলো আট তিরিশ জনের ব্যবস্থা কি এখন আর একজন দাঁড়াই যাক ইহার ঘর তো এখান থেকে তিন মাইল থেকে আবার সেখানে পৌঁছাইয়া দেওয়া আমার জন্য কষ্টকর আমার সাথে আমি সাথে করে আমার ঘরে নিয়ে যাব খানা খাবাই আবার পাঠিয়ে দেবো এহার রসুলাল্লাহ আর একদম দাঁড়িয়েসুল্লাহ সেরকম যদি হয়তো তাহলে আমাকেও ধর্জন দেন আর একদম দাঁড়িয়ে সেরকম যদি হয় তাহলে আমাকেও দাঁড়াইয়া আমাকেও ধর্জন আমার বাগান বানিয়ে দে প্রথম থেকে প্রথম থেকে সূচনা থেকে সিস্টেম চালু করছেন আল্লাহুল আলমিন এই হাবিস থেকে আমাদেরকে বুঝার জন্য সিদ্ধান্ত করেন কি বুঝবেন ও ভাইয়াবু সাহবাব কি বুঝবেন একটা কথা বুঝেন আল্লাহ ফাতবুল্লা আলমিন আপনার ঘরে সাথে সাথে এরা মোহাম্মদুর রসুল্লা সাল্লামের উন্মত বটে এ আমাদের ময়দানে আল্লাহ হাবিবের সামনে হাউস এ কাউসালের পানির জন্য কাউসালের সর্বতের গ্রাসের জন্য যখন হাত বাড়াবেন অসংখ্যালিক জিজ্ঞেস করে ও উন্ম্ম এখন তো আমার কাছে সবগুলাকে অক্সফোর্ড আমার ছাত্র বানাইয়া রাখলি সবগুলাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছাত্র বানাইয়া রাখলি তুমি একটা সন্তানকে আমি নবীর একটাকে তোর সকালে বহুতের সময় মাথার কাছে নামাজের পরে তোর জন্য হাতুতে রপ্তি হান হুমা কামারিস লাগিয়াম পান্ডবাড়ি ঘর কার লাগিয়াম আপনার জন্য দুনিয়ার জন্য দুনিয়ার লোভে দুনিয়ার মহে দুনিয়ার স্টেটাস মেনটেন করার জন্য সবগুলাকে সার্ভ্যানা বানাইলেন একটাকে নবীর সুন্দর বানাইলেন শেষে <ís�> <mayıest> اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين ظلمنا انفسنا وان لم تغفر لنا وارحمنا لنكون من الخاسرين اللهم اغفر للامه محمد الله عليه وسلم اللهم ارحم امه الله عليه وسلم اللهم اصلح امه محمد الله عليه وسلم اللهم جاو على امه محمد صلى الله عليه وسلم اللهم فرض الذرابه عن امه محمد صلى الله عليه وسلم اللهم احفظ الإسلام والمسلمين بالدنيا كلها اللهم انصر الاسلام والمسلمين بالدنيا كلها لا سيما المسلمين برما اللهم احفظهم اللهم مولا, আমাদের সকলের জীবনের গুণাগুলো মাফ করে দেন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে দয়া করে সে পাদান করেন আল্লাহ কবুল ফরমান সমস্ত সাহায্যকারীদের কে কবুল ফরমান সমস্ত মহিকদের কে কবুল ফরমান সমস্ত প্রতিবেশীদেরকে কবুল ফরমান এল্লা মাদ্রাসা জলসার ও চির সমস্ত ব্যবসায়ীদেরকে নাইকার দিন বানাইয়া দেন ইহা আল্লাহ মাদ্রাসার সমস্ত জরুরত গায়েদের থেকে আসানিসা করে দেন ইয়া আল্লাহ মাহাবীরের মাইকের আওয়াজ চুর্দিকে যতটুক দেখতে সমস্ত عن هو تبرات من الكفر والشرك والكذب والريبه والمراء ديواننا فالطواحش والبهتان والباثي كلها واسلمت وامنت الله